সম্মিত হাউদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এর আগে ছোট্ট একটি আকর্ষণী রয়েছে সে দৃষ্টি আকর্ষণীয় আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য দৃষ্টি আকর্ষণীয় আসলে কিছুই না সেটি হচ্ছে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 এই বিরোধ থেকে বাঁচার যারা নবী সালী সাল্লামের নির্দেশনা অনুষ্ঠান করতে পারবে না নবী সালী সাল্লাম দেখানো সুন্নাহ এবং সাহবাই কালাম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 আরেকটি মতবিরোধ রয়েছে সেটি হচ্ছে ইখতলাফি কিছু বিষয় আছে ইতলাফি বলতে আমি বোঝাচ্ছি এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয় যেই সমস্ত বিষয় মূলত ওলামাই কালামের ইস্তেহাদ হয়েছে আলেমদের মাঝে যে বিষয়গুলো নিয়ে ইশতিহাদি মতো রয়েছে এগুলো আকিদাগত বিরোধ না আকিদাগত মতবিরোধ এর মধ্যে অন্তর্ভুক্ত নহই পেক্ষি মতবিরোধ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 विषय चरम पंथार अनुसरण कर आलेम अथवाह अथवाह बोलें नहीं चरम पंथाबित क्या जे समस्त बंधुगण चरम पंथार अनुसरण कर तक अत्यंत मिनयर सां आवेदन करबी ना अपनी दिन वरियतर को दृष्टिभंगी अनुसरण कर না আপনি ওই যে ইমামের কথা আপনি বলছেন যে ইমামের বক্তব্য দিচ্ছেন সেই দেখানো পদ্ধতির লোকেরা টেলিফোন করে আমিন জোরে বললে মসজিদে আসতে পারবেন না এখন শীতের মৌসুমের মধ্যে সারাদেশে ওয়াজ মাহফিল হয়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 আপনি যদি ইসলাম সম্পর্কে এতটুকু বুঝেন এতটুকু জ্ঞান যদি আপনার হয় তাহলে বলতে হবে যে আপনি আসলে ইসলাম বুঝেন নেই আপনার মধ্যে বিভ্রান্তি রয়ে গিয়েছে সেখানে হয়তো কিছুলাফি মাসালার মধ্যে মতবিরোধ হতে পারে আপনি একজন রফুলিয়া দেন করেন আরেকজন রফিল করেন না আর যার হাত নাই সে কি করবে সে তো রফুলিয়ান করতেই পারবে না সুতরাং এ মত বিরোধ করে আপনি একেবারেই চরম ফেতনা হচ্ছে এখন আহলে হাদিস ফেতনা জনগণের মধ্যে যত জায়গায় মাহফির হচ্ছে আমাদের একদল চরমপন্থী বন্ধু তাদের হয়তো মূর্খতার কারণ হতে পারে আল্লাহ তারা ভালো জানে নাকি তারা মানে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি তারা মূলত এই কাজটি করতেছেন আমি জানি না প্রত্যেকটি আলোচনার মধ্যেই শুধুমাত্র সূন্যার পরিপন্থী দৃষ্টিভঙ্গী মানুষের সামনে পেশ করা যারা সত্যিকার সুনার অনুসরণ করে তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া এটাই হচ্ছে তাদের একমাত্র মূল ওয়াজ মাহফিল মূল আলোচনা এটা কি হল এর মধ্যে আপনি তাদেরকে কোথায় হেদায়ত দিচ্ছেন কৃষির হেদায়ত দিচ্ছেন ইতেহার হয়েছে সে বিষয়ে আলোচনাগুলো আলেমদের সাথে আলোচনা হবে কোরআন এবং আদিসের দলীয় ভিত্তিতে কোনটি সহাই কোনটি সহি নয় সেটি আলোচনা বলে আলোচনা সাধারণ পাবলিকের সাথে আলোচনা হবে না साधारण पब्लिक हादिसर क्या हादिस सम्पर्क हादी सम्पर्क हादीस आलोचना करते हैं क्यों उद्देश्य की हेदायत ता दिया मन हा बर उद्देश्य हम फेतना तैरीतना बृद्धि अपनारे मूलत फेतना बृद्धि कर सृष्टि करजीज रहा एक व्यक्ति आसलेंमीर मोमिन उमुकी आपनार्क एक मंत्य कर खराब मंतव्य कर মনে করেছে যে উমর আব্দুল আজিজ রহমতুল্লা কথা বলা হয় তাহলে তিনি মনে করবেন যে মাশাল এ তো আমার সবচেয়ে কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ যে আমার বালা চায় চায় এই জন্য আমাকে এসে মানে তথ্য দিচ্ছে ওমর আবনে আজিজ রহমতুল্লাহ রায় বলেন যে शयतान की तुम्जार शैतान बंधु अपना बुजुर्ग ना शयतान अपन माध्यम मूलत मूल क्या इखतेलाफी विषय आनंद मध्य এই কারণে দুজন ছাত্রকে কি ইমাম আভানীব রহমতুল মর থেকে বের করে দিয়েছেন কিনা ক্লাস থেকে বের করে দিয়েছেন কিনা না হানাফি মাজাবুল্লাহ তাদেরকে হানাফি মাজাহ ইমাম হিসেবে গ্রহণ করেছেন তাহলে আপনারা কি কারণে মানে এই এখানে মতভিযুদপূর্ণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা সীমালঙ্ঘন করে যাচ্ছেন এবং অনুসরণ করে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছেন এটা বড় ধরনের তহমত এটি বড় ধরনের বিভ্রান্তি এটা ভুল কাজ এই কাজগুলো যারা করছেন মেহরবানি করে এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন কারণ শয়তান আপনাদের মাধ্যমে এই ফেতনার কাজ বাস্তবায়ন করার চেষ্টা করছে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 বলেও যে এখনো রাত রয়ে গিয়েছে এটা কেউ স্বীকার করে নিবে না কারণ সূর্য উঠে যাওয়ার পরে আর রাত থাকার কোন সুযোগ নেই কোরআন এবং হাদিসের বক্তব্য যখন মানুষের স্পষ্ট হয়ে যাবে মানুষ যখন হাদিসের কথা কোরআনের কথা যখন জেনে যাবে তখন যতই আপনি শাক দিয়ে মাছ চেষ্টা করেন ডাকতে পারবেন কিনা পসিবল কিনা সম্ভব না ইম্পসিবল আপনার সম্ভব হবে না আপনি রসুসাল্লা হাদিসগুলোকে কোথায় নেবেন মানুষ এখন হাদিসের কিতাবগুলো তাদের হাতের নাগালে পাচ্ছে তারা পড়তে পারতেছে আপনি নিজের বক্তব্য দিয়ে এরপরে বলতেছিলেন মুকিমে বলেছে বলেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহাম বক্তব্য দিচ্ছেন না ফলে মানুষ আপনাকে আর বিশ্বাস করছে না এখন এত ষড়যন্ত্র করার পরেও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 সন্ত্রাস ও বিরুদ্ধে শুধুমাত্র তারাই বক্তব্য দিয়ে থাকে এবং তাদের কঠিন অবস্থান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আর তারা বিভিন্নভাবে সন্ত্রাস ও বিভিন্ন ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছেন কিন্তু সুনার অনারীদের কাউকে কোনোভাবে সন্ত্রাস ও সাথে জড়িত করার সুযোগ নেই এই বাংলাদেশে আপনারা জানেন আমাদের বক্তব্য রয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের আগ থেকে আমরা এর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছি এর বিরুদ্ধে আমাদের বক্তব্য রয়েছে এর বিরুদ্ধে আমাদের লেখনী রয়েছে এর বিরুদ্ধে আমাদের যেখানে যা বলা দরকার সেখানে আমরা তা বলেছি সুতরাং এই সমস্ত আলেমদেরকে আপনারা মানে সরকারের ছায় গিয়ে প্রশাসনের বিভিন্ন ছত্র ছায় গিয়ে আপনারা এই সমস্ত আলেমদেরকে যে না এরা সন্ত্রাসের জঙ্গি উস্কানি দিবে এটা সন্ত্রাসী প্রোগ্রাম এ কথা বলে আপনারা বিভিন্ন মাফি বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গায় আপনারা বন্ধ করে দিচ্ছেন এটাকে আপনাদের মতো আলেনদের শোভা পায় কিনা এই মিথ্যা কথা এই মিথ্যাচার আপনার সাথে হয়তো কোনলাফি হতে পারে আমি বলেছি এতটুকু উদাহরণ আপনাদের মধ্যে থাকতে হবে আমার মধ্যে থাকতে হবে আমি তো এই কথা কোনদিন বলি নাই এই মসজিদের মধ্যে যিনি আমিন জোরে বলবেন না তিনি মসজিদে নামাজ আদায় করবেন না এরকম কথা এখানে বলা হয়েছে কিনা আমরা এই মসজিদে বলছি কিনা প্রশ্নই আসে না যিনি রফলীদান করবেন না তিনি এই মসজিদে নামাজ পড়বেন না এই ধরনের বক্তব্য এই মসজিদে হয়েছে কিনা আপনি যদি সন্ধ্যা অনুশীলন করেন রফুলি দেন করেন আপনি যদি মনে করেন যে না আমার ইতিহাস হচ্ছে আমি রফুলিদান করবেন আপনি করবেন না কিন্তু আপনি রবলান করলে আপনার মসজিদ থেকে লোকদেরকে মানে দশ বার কানে কান ধরে উদ্ভস কষি করিয়ে তারপর আপনি বের করে দিচ্ছেন এটা কোন ইসলাম এটা কোন ইমামের বক্তব্য আমাকে একটু দেখান কোন কিতাবের মধ্যে এই বক্তব্য এসেছে কোন ইমামে বক্তব্য দিয়েছে এটি চরম পন্থা ইসলামের ব্যাপারে ইত্তলাফ ইমাসালের ব্যাপারে কোন যুগে কোন আলেম এই পন্থার অনুসরণ করেছেন আমি আল্লাহর কসম করে বলছি আমার জানা নেই কারণ ইস্তলাফ ইমাসাল উপর আমার পড়া রয়েছে এই বিষয় পিস রয়েছে সুতরাং আপনি আপনাদেরকে অনুরোধ করতে চাই বিনয় সাথে অনুরোধ করতে চাই এই চরমপন্থার অনুসরণ করবেন না মিথ্যাচার অনুসরণ করবেন না আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার করা এটা সবচেয়ে ঝুন্ন অপরাধ যারা সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দেয় জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দে ইসলাম জীবনহাজ গ্রহণ করেনি যে কর্মনীতি ইসলামের মধ্যে নেই এর বিরুদ্ধে যারা বক্তব্য দে तेजे अपनी विभिन्न भावे कलाट कराथ नाम दिलेन इन धरण इन्साफ एक्त्य विवेक दिए आपने वक्त दिलेंट ना को दिन शुद्ध कथा होते यह सन््रासी के सन्सी चोर चोरे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 হচ্ছে যথাসম্ভব ফেতনা এড়িয়ে যাওয়া ফেতনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা এখতালাপ ইমাশালার ব্যাপারে ইমাম আবহানিবার রহমতুল্লাহের মৃত্যুর পর ইমাম শাফি রহমতুল্লাহ আসছেন একটা দুইটা নয় সরাত এক সলা মধ্যে প্রায় দুই হাজার দুই হাজার মাস আলার মধ্যে এখতালাপ হয়েছে একটা দুইটা নয় হয়তো আপনার বলবেন কিন্তু কোন বক্তব্য ইমাম শাফির দেননি ইস্তেহাদি বিষয় ছিল তিনি ইস্তেহাদ করেছেন পরবর্তীতে ইস্তেহাদ হয়েছে হতে পারে এতটুকু উদাহরণত আমাদের মধ্যে যদি না আসে তাহলে আমরা সত্যিকার অর্থে ইসলাম এর নাম দিয়ে আমরা নিজেরা বদভ্রস্ত হব মুসলিম হিসেবে আমরা নির্যাতিত হব অমুসলিমরাই আমাদের উপর কর্তৃত্ব করবে অমুসলিমরাই আমাদের উপর শাসন করবে অমুসলিমরাই আমাদেরকে ঠিক নির্দেশনা দিবে কারণ আমরা নিজেরাই তো ক্ষতিগ্রস্ত নিজেদের ক্ষতি নিজেরাই করছি এটি আজকে আলোচ্য বিষয় না আলোচ্য বিষয়ের আগে আমি দৃষ্টি আকর্ষণ করলাম খুব জরুরি দৃষ্টি আকর্ষণ করলাম কারণ ফিতনা অনেক ব্যাপকতা লাভ করছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মাহমির আলোচনা সেগুলো শূন্য অনুষ্ঠানে করতে দেওয়া হচ্ছে না মিথ্যাছাড় করে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে অথচ এদের সাথে সন্ত্রাসের সামান্যতম কোন সম্পর্ক নেই এবং যেভাবে পারে মানে যেহেতু সরকারের কাছে গিয়ে সন্ত্রাসী এই বক্তব্য দিলে সরকার এটাকে খুব ভালো গ্রাসী নিবে সন্ত্রাসীর মিথ্যাচারের কি আদৌ আপনাকে জবাব করতে হবে না অবশ্যই আপনার হবে हमारे अल्लाह सुबहन कुरानिकारल्ला पक्षे कंट्रोलर संरक्षण इटा कैमरा सामने आ कैमरा जीवन में प्रत्येक वक्तव्य कथा के एक, एक रे रेकर्ड कर ठीक आपनारो प्रत्येक कथा प्रत्येक अवस्थान